আলহামদুলিল্লাহ আমরা সিরাত উল্নবীর আলোচনায় মসজিদে মদিনা শরীফে নবী করিম সালাম আনসার সাহাবিদের মধ্যে ভ্র বন্ধন করে দিয়েছিলেন একজন সাহাবি তিনি একজন নিজের গেস্ট মনে করে নিয়ে গেছেন এবং তাদের সঙ্গে শেয়ার নিজ বাড়িতে খাবার দাবার শেয়ার করেছেন মদিনার আনসারী সাহাবিরা বলেছিলেন ইয়ারসুল্লাহ আমাদের খেজুর বাগানের দুই ভাগ করে দেন এক ভাগ আমাদের এক ভাগ আমাদের মহাজের সাহাবিদের আপনার হাতে ভাগ করে দেন আহ নবী করিম সাল বললেন না তা হবে না ফকালু তাকফুনা মারা কালু সময় না কিন্তু সাহাবিরা তখন বললেন আনসারিক যে ঠিক আছে খেজুর গা তখন ভাগ করবেন না খেজুরের জন্য বাগান করতে কষ্ট চাষবাস করতে যা আমরা করব কিন্তু আমরা খাবারের ব্যাপারে তোমরা কিছু যদি তাদেরকে ভাগ করে দাও এটা তোমাদের খুশি কিন্তু অনেক সাহাবীরাই পরে আবদুল আহমেদ আউফরাজিয়াল আনহু মতো অনেকেই ব্যবসা করে আলহামদুলিল্লাহ ওনাদের উপরে বার্ডেন হর নিজেরাই এইটা ব্যবস্থা করেছেন কিন্তু আল্লাহ রবীন্দ্র করেছেন শুনেছিলাম সৌরা আল হাসরের মধ্যে আসছে আল্লাহ বলেছেন এই রকম আনসারী গণ ইউ হেবু না মান হ্যাঁ যারা ইলে হিম আর যারা হিজরত করে তাদের কাছে যায় তাদেরকে তারা খুবই পছন্দ করে আগ্রহ করে তাদেরকে তারা ওয়েলকাম করে এবং তাদের যে নিজেদের যতটুকু আল্লাহ কাছ থেকে তারা সম্পদ পেয়েছে এই তার ক্ষেত্রে ভাগ দিতে হবে এই কারণে তারা কোনো কষ্ট অনুভব করেনি অন্তরের মধ্যে কোনো সংকট আসেনি অথবা দ্বিধাদন্দ আসেনি আলা আলহ আনফুম কানা বিহিম খাসা তারা নিজেদের যদি খুব দরকার হয় সেখান থেকেও অত্যন্ত দরকারের সময়ও তারা অন্যদেরকে প্রায়োরটি দেন অধিকার দেন তাদেরকে অগ্রাধিকার দেন অন্যদেরকে নিজের কষ্টের সময় দান করতে তাদের কষ্ট হয় না যারা এরকম অন্তরের মধ্যে যে বখিলি আছে সেটার থেকে তাদেরকে আল্লাহ পাক করে দিয়েছেন হেফাজত করেছেন পরিত্রাণ দিয়েছেন এরা আসলে সত্যিকার কামিয়াব লোক আল্লাহ তাদেরকে এই দান মানে বড় মম দিয়েছিলেন করতে। আমরা আমাদের দেশে কিছু রোহিঙ্গা দ্বারা এসে যাওয়ার কারণে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কত মদিনা ছোট্ট শহর সাহাবিদের মহাজেররা যে অংশ এসেছেন হিজরত করে তাদেরকে তারা ওয়েলকাম করতে একটুও তারা দ্বিধাদন্দ রাখেননি মহাজুরগণ বললেন ইয়ার আসুল্লাহ আনসারিদের এই সুন্দর বদান্যতা এত মেহমানদারি এত ইতি এত ওয়েলকামিং নিজেদের সম্পদকে ত্যাগকে কোরবানি করে বাড়ি গাড়ির জায়গা ভাগ করে দিয়ে এবং আমরা শুনেছি সাদকে বললেন যে আমার দুই বিবি কোন বিবি আপনার পছন্দ হয় আপনি পছন্দ করলে আমি তাকে তালাক দেব ঈদ পার হয়ে গেলে আপনি তাকে বিয়ে করে ফেলবেন কিন্তু এত বড় ত্যাগ ওনারা করেছেন পৃথিবীর ইতিহাস এই নজির আমরা খুঁজে পাব না ইয়াসুল্লাহ ইয়াসুল্লাহ আমরা যে মেহমান হয়ে আসলাম মদিনায় আনসারিদের কাছে এমন সুন্দর করে ওয়েলকাম করতে এত ত্যাগ কোরবানি করতে আমাদের জন্য এত কোরবানি করতে পৃথিবীর কোন মানুষ কেউ কাউকে করে কি না তাদের অল্পের মধ্যেও সেটা থেকে তারা আমাদেরকে দেওয়ার জন্য তাদের কোন মানে যে চেষ্টা আমরা দেখেছি তারা নিজেরা কাজ করেন আমাদেরকে খেজুর বাগানের পরিচর্যা হচ্ছে আমরা তো নেকির কি আর পাবো সব তো তারাই ভাবে দেখা যাচ্ছে বললেন যে কখনো নয় তোমরা তোমাদের হারাবো কেন স্বীকার করো এবং তাদের জন্য বেশি করে দোয়া করো এই কারণে আল্লাহ তালা তোমাদের টা কমিয়ে দেবেন না এবং আল্লাহ তালা তাদেরকে বিষয় সূরা তাও আবার নম্বর আয়াতে বলেছেন অনেক সবার আগে ইমান এনেছিল এবং আনসারগণ যারা তাদেরকে অনুসরণ করেছিল খুব উত্তম তরিকায় এই দিনকে কবুল করে ফেলেছিল আল্লাহ তালা এদের সবার উপরে সন্তুষ্ট হয়ে আছেন আল্লাহ তালা এত সবার উপরে খুশি হয়ে গেছেন মহাজেদের উপরেও আনসারদের উপরেও এবং তারাও আল্লাহ তালাকে মাবুদ হিসাবে পেয়ে আনসারী গণ এবং খুশি আছেন। আল আছেন্নাত এই লোকগুলোর জন্যই আল্লাহ তালা জান্নাতকে রেডি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন যে জাননাতে নিচে নহর প্রবাহিত হবে সেখানে তারা চিরদিন বসবাস করবেন ফাউদুল এটি হচ্ছে অনেক বড় কামিয়াবি বড় সফলতা এবং অনেক বড় সফলতার অধিকারী আনসারদের এই ত্যাগ এবং কোরবানি মহাজিদের জন্য নিজেদের ঘর বাড়িতে এইভাবে ডাগা দিয়ে তাদেরকে এভাবে অফার করতে থাকে নবী করিম সাল্লাহাম তাদের জন্য এত দোয়া করেছেন এত খুশি ছিলেন তাদের প্রতি এবং একটি হাজিথে তিনি বলেন ঘৃণা করে বিদ্বেষ পোষণ করে তাহলে এটা নেফাকের লক্ষণ মুনাফিকের লক্ষণ তারপরে হাজি তিনি কাছাকাছি অর্থে বলেছেন আল আনসারদের ঘৃণা করে বিদ্বেষ পোষণ করে সে অবশ্যই মুনাফিক আহাব্বাহ আহাবাহুল্লাহ যে ব্যক্তি আনসার সাহাবিদেরকে মহবত করেন আল্লাহ তালা তাকে মহব্বত করেন ওমান আবগাদাহ আবগাদ যে ব্যক্তি আনসার সাহাবিদেরকে ঘৃণা করে বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাহলে তাকে ঘৃণা বিদ্বেষ পোষণ করেন আর একটি হাদী তিনি বলেছেন লাগবে রাজরণী উম আখের আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাসী কোন মোমেন্ট থাকলে সে কোন আনসারকে কে দিন ঘৃণা করতে পারে না তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করতে পারে না আর কি বলেছেন যে ব্যক্তিদের ঘৃণা করে সেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আখরা ইমান তার রাসুলের প্রতি ইমানদার হতে পারে না আর অন্য সে অবশ্যই আল্লাহ তার রাসুল তাকে ঘৃণা করবেন তিনি আরেক চেহাদি সে আনসারিদের আরেক ডিগ্রি প্রশংসা করে তাদের মান তাদের সম্মান এবং সানকে উল্লেখ করছেন লাউলা লাউ লাল তিনি বললেন যদি হিজরত করার প্রসঙ্গ না হতো আমি যদি মুহাজির না হয়ে আনসার হব এই অপশন আল্লাহ আমাকে দিতেন তাহলে আমি আনসারিদের মধ্যে আসি এই অপশন দিতাম আল্লাহর কাছে কিন্তু আমাকে তো মুহাজিদের মধ্যে হওয়া লাগছে কারণ আমি তো হিজরত করতে হয়েছে। এই অবস্থা না থাকলে আল্লাহ আমাকে আনসারি দিয়ে অন্তর্ভুক্ত করলে আমি খুশি হইতাম যদি মানুষ যদি যদি সমস্ত মানুষ অন্য এক পথে দিয়ে যায় রাস্তা দিয়ে হাতে অন্য এক উপত্যকায় থাকে আর আনসাররা আরেকটি উপত্যকায় বা আরেকটি গিরিপথ দিয়ে যায় আমি সব মানুষকে ফেলে দিয়ে আনসারিদের সঙ্গে করিম সালাম ইন্তকার আগে সর্বশেষ মিম্বারে উঠে যে বয়ান দিয়েছিলেন বা খোদবা দিয়েছিলেন সর্বশেষ যে খোঁজবার আর কোনদিন তিনি মেম্বারে উঠতে পারেননি ওনার ফাইনাল বিদায় ভাষণে তিনি বলেছিলেন আসনা ফাহ তিনি শুরুতে বা খোঁদবার শুরুতে আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর শকর আদায় করে তারপরে তিনি যে কথা বললেন উপস্থিত মুসলিদেরকে লক্ষ্য করে ও সি কুমিল আনসর লোকজন আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে স্পেশাল ওসিয়ত করি। হচ্ছে আমার আপন লোক আমার সবচেয়ে ঘনিষ্ঠ লোক ও আইবাতি এবং তারা হচ্ছে আমার মানে পাত্র মানে আমার হেফাজতের পাত্র যারা আমাকে হেফাজত করেছে পক্ষ থেকে ছিল আল্লাহ এবং তার জন্য মহাজার জায়গা দেওয়ার জন্য যে কোরবানি তারা করেছে করার কথা ছিল তারা সম্পূর্ণ করেছে ও আল্লাহ ইহুম বাকি আছে তারা আল্লাহর কাছে যেটা পাওনা আছে সেটা পাওয়ার তাদের দেওয়ানা তারা দিয়ে দিয়েছে তাদের পালনা শুধু বাকি আছে তাদের মধ্যে তারা যখন কেউ তোমাদের সঙ্গে যদি এসান করে তোমাদের প্রতি সেই স্থানকে তোমরা সাদরে গ্রহণ করো ওসি ইহিম কখনো যদি কোন আনসার তোমাদেরকে একটু কষ্ট দেয় তোমরা সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা সেটা নিয়ে তাদের সঙ্গে কখনো বাদানুবাদ না তাদেরকে কষ্ট দিও না পাল্টা তিনি সর্বশেষ হুসিয়াত অত্যন্ত মোহত করতেন আনসার ইলা একদিন একজন মহিলা এসেছিলেন নবী করিম সাল হা করতে ও মা হা সবিহা এবং তার সঙ্গে তার ছোট বাচ্চাও সাথে ছিল মহিলার ফ্কাম সাল্লাম নবী করিম সাল্লাম মহিলার সঙ্গে একটু কথা তিনি সাথে তারপরে বললেন তিনি শেষে আল্লাহর কসম যার হাতে আমার যান হেমদিন আনসারগণ তোনা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষগুলো দুইবার বলেন ছিলেন তিনি বলেন একদিন তিনি দেখতে পেলেন মদিনার কয়েকজন মহিলা এবং কিছু বাচ্চা ওনার দিকে আসতেছে ওনার কাছে আসছে কিছু কথা বলার জন্য তাদের কথা শোনার জন্য তাদেরকে ওয়েলকাম করতে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী আমি আপনাকে শুনিয়ে বলছি হে ইমদ্দিন তিনি তিনবার করে এই কথাটা উচ্চারণ করলেন মা দর ইমরা আতান আয় সারাদ রসুল্লাহাম একদিন বললেন কোন মহিল মহিলা কোনদিন তার প্রতিবেশী কোনো মহিলা থেকে কষ্ট পাবে না সাধারণত মহিলারা মহিলারা প্রতিবেশী হয়ে গেলে একটু খোঁজাখি হয় একটু কমপ্লেন থাকে হ্যাঁ একটু ঝগড়া ফাঁসা হয়ে যায় তিনি বললেন যে দুই মহিলার মাস আনসারি মহিলার মাঝখানে যদি কোন মহিলা বসবাস করার জন্য বাড়ি উঠে বা নেইবার হয় তাদের সে কোনদিন কোন আনসারী মহিলার কাছ থেকে কোন কষ্ট পাবে না অমর আল্লাহ আনহু তিনি যখন খেলাফতের শেষ দিকে ওনার ইন্তেকাল করবেন ওনাকে যখন চুরি কাগাত করা হলো প্রায় তিন দিনের মতো তিনি আহত অবস্থায় ছিলেন তিন দিন পরে ওনার ইন্তেকাল হয় তিনি ওসিয়ত করলেন উপস্থিত সাহাবিদেরকে শোন আমার পরে যে খলিফা হবে তোমরা সময় শুনে রাখো আমি তাকে সবসময় ভালো ব্যবহার করে যেন কষ্ট না দেয় কেন তারা হচ্ছে ওই লোকগুলো যাদের কথা আল্লাহ তারা নিজে কোরআনে পাকে উল্লেখ করেছে আল্লাহিন ইমান আমিন কাবলিহিম যারা এই মদিনার বাসিন্দা হিসেবে যারা মদিনায় ইসাম কবুল করেছিলেন ইমান গ্রহণ করেছিলেন এদের আগে মিন তাদের কাছ থেকে যারা তাদের মধ্যে ভালো ব্যবহার করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে সব সময় মানে ভালো ব্যবহারের মধ্যে রাখা ওয়ান ইউর ফান মুহিম আর কেউ যদি কোনো সময় তাদের মধ্যে কোন খারাপ আচরণ করে তাহলে যেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে যেন কেউ যার হাতে আমি মুহাম্মাদের জান রয়েছে কোন ব্যক্তি যদি আনসারিদেরকে মহব্বত করে দিল থেকে এবং এই দিন এই মহাব্বত করা অবস্থায় তার ইন্ত আল্লাহকে করেছিল। আবার ওই হাজি তিনি বললেন কোনো ব্যক্তি যদি এভাবে পাওয়া যায় সে আনসারদেরকে দেখলে তার বিদ্বেষ ঘৃণা হিংসা করে তাহলে ইল্লা ইহু কে আমাদের দিন যখন সে আল্লাহর সঙ্গে দেখা হবে দেখবে আল্লাহ তাকে ঘৃণা করছেন তিনি রসুল যখন নামাজ পড়াতেন মসিদিন তিনি চাইতেন এই মুহাদে এবং আনসারগঞ্জ যেন পিছনে থাকে অন্ধ না ঢুকে তিনি এটা খুব পছন্দ করতেন মহাদের গণ এবং আনসারগণ তো মুহাদের আনসার ক্রম তো প্রথম কাতারের লোকজন এর পরে যারা ইসাম কবল করেছে হাজারে হাজারে কাতারে কাতারে তাদের তুলনায় তিনি এই দুই গ্রুপকে খুব বেশি প্রায়োরিটি দিতেন গুরুত্ব দিতেন তাদের সম্মান দিতেন তিনি আর দোয়া করেছেন আনসারিদের জন্য আল্লাহ আনসার ও আবন আইল আনসার ও আবন আই আবন আনসার আল্লাহ আপনি আনসারিদেরকে মাফ করে দেন তাদের ছেলে সন্তানগুলোকে মাফ করে দেন তাদের ছেলে সন্তানের ছেলে সন্তান গুলোকে মাফ করে দেন তিন করেছে আপনি রহম করেন তাদের সন্তানদেরকে রহম করেন এবং তাদের সন্তানদের সন্তানদেরকে আপনি রহম করেন তাদের নাতি নাতিদেরকেও রহম করেন তাহলে কত খোশকিসমত আনসারদের এবং কারণ হচ্ছে তারা ইসলামের জন্য যে কোরবানি করেছেন এই কোরবানির তুলনা বিহীন এর কোনো তুলনা হয় না নজির বিহীন। যে মধ্যে তিনি ভাতৃতের সম্পর্ক মজবুত করে দিলেন এবং এই মজবুতি হওয়ার পরে তিনি আরো কিছু কাজ করলেন মদিনায় বেশ কিছু কবিরা ছিল বিভিন্ন জায়গায় বসবাস করে তারা ভিত্তিক সমাজ ছিল সেটা সেখানে তারা ইমানদার হয়েছে সবাই সঙ্গে তিনি চুক্তি করেছেন এবং চুক্তির মধ্যে সমস্ত মুসলিমদের শরিক করেছেন আবার আলাদা চুক্তি করেছেন মুসলিমদের সঙ্গে চুক্তি তিনি লিখেছিলেন হা দা কিতাব উল মিন মুহাম্মদ আল নবী সাল আল্লাহ এটা হচ্ছে নবী মুহাম্মদের পক্ষ থেকে এই কিতাব এই যে এগ্রিমেন্ট বাইন মিন আর মিন কোরাইশ ও ইয়াস ওম সঙ্গে যত মমিন মুসলিম বাসিন্দা ইয়াসে থেকে যারা আছে অথবা আশেপাশের কবিরা যারা ইসলাম কবুল করেছে এই মুসলিম উম্মা মুসলিম জাতির সঙ্গে নবী মোহাম্মদের এই কন্ট্রাক্ট হয়ে গেল নাস। তারা এক উম্মতে পরিণত হয়ে গেছে আজকে মদিনার মধ্যে ছিল না কবিরাভিত্তিক সমাজ ছিল কিন্তু একটা ছোট্ট ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন তিনি করলেন এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যারা মুসলিম ছিল তাদের সঙ্গে সব মুসলিম এক ভাই ভাই তুমি আওস গোত্রে তুমি অমুক গোত্রে তুমি অমুক কবিলার এগুলো কোনো পরিচয় নাই এখন তোমরা সবাই এক জাতি তিনি খুব সুন্দর করে অ্যাটাক হয়ে গেল একজনের কষ্টে বিপদে মসিবতে থাকলে বাকিরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাকে হেল্প করবে এরকম করে করে করে করে তিনি সুন্দর করলেন এবং কোন সময় যদি এই কবিলার সঙ্গে আরেক কবিল যুদ্ধ হয়ে যায় তাহলে এই কবিলার মুসলমানদের এরপরে এই যে চুক্তিটা হয়ে গেল এই চুক্তি কিন্তু মদিনা ইসলামী রাষ্ট্রের একটা ভিত্তি হয়ে গেল সবাই এক জাতি এক মিল্লাত এক উম্মাদ এবং রসুল্লাহ সাল্লামের নেতৃত্ব সেখানে আল্লাহ তারা প্রতিষ্ঠিত করে দিলেন এরপরে সেখানে আরো তিনি অনেকগুলো প্রায় ষোলোটার মতো সেখানে ধারা ছিল অন্যতম একটা ধারা ছিল সেটা হল ও আন্না মোহাম্মদিন কোন সময় মদিনার এই বিভিন্ন গোত্রের লোকদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যদি কোন ইখতলাফ হয় কোন মত বিরোধ হয় কোন ইস্যু নিয়ে কোন দরবার হয় তাহলে এগুলোর জন্য তোমরা নিজেরা আগে যেভাবে যুদ্ধ করতে কবিলা কবিলা সেটা আর হবে না এইগুলো দিবে আল্লাহ এবং তার রাসুলকে তার মানে আল্লাহর পক্ষ থেকে তো রাসুল সালাম দুনিয়াতে আসেনি ওনার কাছে গিয়ে ফায়সলা হবে নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব কলহ কবিলা ভিত্তিক আর চলবে না এটা একটা চুক্তি করলেন সবাইকে কবিলা লিডার লিডাররা সেখানে সাইন করলো এটাতে একটা এক ধরণে বলা যায় পলিটিক্যাল একটা রাজনৈতিক আল্লাহ নিরিবিলি কাজ করার সুযোগ দিয়েছেন মক্কায় যেটা তিনি পাননি তিনি একটি নতুন সমাজ সেখানে সৃষ্টি করলেন সেখানে তার তালিমের ব্যবস্থা মসজিদে নববিকেন্দ্রিক শুরু হয়ে গেল আমল খ এগুলো তৈরি করা ভালো মানুষ গড়ার ব্যবস্থা করা এই শুরু করে দিলেন এবং দানশীল হওয়া পর উপকারী হওয়া বিপদে আপদপথিত লোকদেরকে সাহায্য করা এ জাতীয় অনেকগুলো হাদিসের মধ্যে আমরা পাই তিনি সাহাবিদেরকে এভাবে উৎসাহিত করেছেন যেমন একবার অনেকে জিজ্ঞেস করেন একজন লোক হাই ইসলামী খাই হ্যাঁ আল্লাহ নবী কোন ধরনের ইসলামী আমলটা বেশি ভালো বেশি পছন্দনীয় আল্লাহর কাছে তিনি বলেন আলা তুতাল আল্লাহ যে অভুক্ত যারা আছে ভুকানাঙ্গা যারা আছে তাদেরকে খাবার দেওয়া আর যার সঙ্গে যখন দেখা হয় যা সালামের বিনিময় করা এই কাজ তোমরা বেশি করে করলে আল্লাহর কাছে এটা খুবই পছন্দনীয় কাজ তাহলে মদিনা সমাজে মুসলমানদের দেখা হলেই সালাম দেওয়া এই সালামের মাধ্যমে যে মহাব্বত হয়ে যায় সম্পর্ক হয়ে যায় আর সালামটা শুধু মুসলমানি পাওয়ার উপযুক্ত একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়ে যায় আর সব স্বার্থপর নিজে খায় বাকিরা উপোস মারে খোঁজ খবর রাখে না এটা স্বার্থপরের সমাজ এরপরে তিনি আরো বললেন মদিনার সমাজকে কিভাবে কলুষতা মুক্ত করা যায় ভাতৃতের বন্ধনটাকে গোটা সমাজে ঢুকিয়ে দেওয়া যায় তিনি বললেন যে প্রতিবেশীর কষ্ট থেকে অন্য প্রতিবেশী নিরাপদ নয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে মদিনার আনসারীরা এগুলা শুনেন আর আমল করেন মহাদিররা শুনেন আর আমল করেন মদিনার মুসলিমগণ তাহলে প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে দুশ দুশ্মনী নাই হিংসা নাই কোন ক্ষতি নেই ছাড়া এই একটা ভ্রাতৃত্বের সমাজ হয়ে গেল না মহাব্বতের সমাজ কায়ে হি ওয়াদিহি সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার আপদ থেকে যার অনিষ্ঠ থেকে অন্য মুসলিমরা তার জবানের অনিষ্ঠতা থেকে তার হাতের থেকে নিরাপদ থাকে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম তাহলে কথা দিয়ে আচার ব্যবহার দিয়ে কোনো মুসলিম কোন মুসলিমকে কষ্ট দেয় না আর তার হাত দিয়ে তার কোন হক নষ্ট করে না মারামারি করে হাত উঠায় না আঘাত করে না তার জায়গা দখল করে না তার ফল চুরি করি নেয় না তাহলে এইভাবে করে তিনি মুসলমানদের সমাজকে কিভাবে একটা আদর্শ সমাজে পরিণত করছেন তারপরে তিনি বললেন আলমা কারা জলিন ইনিস্তাকা আইনহু ইস্তাকুল্লুহু হচ্ছেন একে অপরের সঙ্গে এমন সম্পর্ক যেমন গোটা জাতিটা একটা বডির মতো একটা শরীরের মতো যেমন শরীর যদি কোন একটা অংশে চোখের মধ্যে ব্যথা হয় তাহলে সমস্ত শরীর মধ্যে ব্যথাটা অনুভূত হয় ওই নিস্তাকা রাশুহু ইস্তাকা কুল্লুহু তার মাথায় ব্যথা করলে গোটা শরীরের মধ্যেই ব্যথা অনুভব হয় তিনি আরো বললেন আল মহমিনে কালবুনিয়ান একজন মমিন আর একজন মমিনের সঙ্গে এত মজবুত সম্পর্ক হয় এত ভালোবাসা সম্পর্ক হয় মনে হচ্ছে যেন একে অপরের সঙ্গে এভাবে লেগে আছে গেঁথে আছে যেভাবে একটা ইট আর একটা সঙ্গে গেঁথে দেওয়াল খাড়া করানো হয় একটা আর টাকে ছেড়ে যায় না আটকে থাকে এরকম একজন মমিন আর একজন সঙ্গে তার এত ঘনিষ্ঠ সম্পর্ক দূরত্ব পয়দা হয় না কখনো ঝগড়া হয় না মারামারি হয় না দ্বন্দ্ব হয় না না আর দিকে খুঁজে বিয়ে না এক তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বসবাস করো ওয়া হেলি মুসলিম আখা উফা কথা কোনো সময় কোনো মুসলিমের দুই দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেলে একজন আরেকজনকে কষ্ট দিলে ম্যাক্সিমাম তিন দিন কথা বলা বন্ধ রাখা যেতে পারে এর চেয়ে বেশি কথা বন্ধ রাখা নাই। তারপরে তিনি আরো বললেন আল মুসলিম মুসলিম লা একজন মুসলিম ভাই সে তাকে জুলুম করে না আর জালিমের হাতে ছেড়েও দেয় না জালিম জুলুম করতে গেলে তাকে রক্ষা করার চেষ্টা করে ওমন ক্যানিহাতে যে ব্যক্তি অন্য ভাইয়ের কোন বিশেষ এগিয়ে আসে বিশেষ প্রয়োজনে এগিয়ে আসে আল্লাহ তার নিজের হলে আল্লাহ তখন এগিয়ে আসবেন করবত ফর আনহ করবতমিন যে ব্যক্তি একজন মুসলমানের বিপদ মুসিবত দূর করতে আজকে দুনিয়ার মধ্যে এগিয়ে আসে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ওই লোকটির যখন সে বিপদে পতিত হবে কেউ আমাদের দিনের মুসিবতে পড়ে যাবে আল্লাহ সেদিন তার মুসিব দূর করতে এগিয়ে আসবেন অমন মুসলিমের দোষ গুণকে ঢেকে রাখে প্রকাশ করে দেয় না তার বিরুদ্ধে গিবদ করে করে ঘুরে বেড়ায় না তার দোষ দেখলে ঢেকে ফেলে লুকিয়ে রাখে আল্লাহ তালা তার রোগগুলোকে তার দোষ গুলোকে আল্লাহ তালা লুকিয়ে রাখবেন তিনি আর বলেছেন এর হামু মানফিল আর জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা আসমানে সেই ব্যক্তি ভালো মুসলিম হতে পারে না ভালো মমিন হতে পারে না যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতি বেশি অনাহারে দিন কাটায় আরো তিনি বলেন সেবাবুল ফুসুক। ওকে তাল হুকুফুর একজন মুসলিমকে গালি গালাজ করা ফাশে কি কাজ গুনার কাজ আর তার সঙ্গে লড়াই করা তার সঙ্গে মারামারি করা দিকে চলে যায়। তিনি বলেছেন আদা সদাকা রাস্তা থেকে ময়লা এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে এটা সদাকার সব হয়ে যায় আমাদের লোকেরা রাস্তার মধ্যে ময়লা ফেলে দেয় ডাস্টবিন চতুর্শে ঠিক মতো ডাস্টবিনও ফেলে দেয় না তার এটা কষ্ট হয় মানুষের দেখতে আসে। তিনি বলেন সোহাবীর ইমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেললে এটা ইমানের একটা শাখা প্রশাখা হয়ে যায় তিনি আর এভাবে করে তিনি অনেক উৎসাহিত করেছেন দান খারাপ করার জন্য অন্তরকে পাক সাফ করার জন্য তিনি বলেছেন আর মানুষের গুনাগুলোকে সদাকা এভাবে মুসে দেয় এভাবে দূর করে দেয় যেভাবে পানি ঢাললে আগুন নেভে যায় তিনি আরো বলেছেন আই ও মা মুসলিমিন কেসা মুসলিম আল্লা যে ব্যক্তি যে মুসলমানের কাপড় নাই পরার মতো তাকে যে ব্যক্তি কাপড় দান করে পড়ার জন্য আল্লাহ সবুজের কাপড় তাকে পরিধান করিয়ে দেবেন আইউমা মুসলিম আল্লাহ জু আইন আত আমা যে মুসলিম অন্য অন্য মুসলিমকে ক্ষুদার্ত থাকার কারণে খাবার দেয় সে ব্যক্তিকে আল্লাহার্থে পানি খাওয়ায় বা কোন পানিও দান করে আল্লাহ তাকে কেমতের দিন সিল গালা থেকে ফ্রেশ বোতল থেকে খুনে আল্লাহ তাকে পান করাবেন তিনি আরো বলেছেন চেষ্টা করিম তাই বা দান করার মতো কিচ্ছু নেই কিন্তু একটা সুন্দর কথা বলে মানুষ কি যদি বল এটার মধ্যে দান করার স্বভাব পেয়ে যাবে ফকির মিচ কিন্তু যখন আসে আপনাকে চারটে ধরে দেওয়ার জন্য দিতে পারেন না বকাবকি করেন ধমক দিয়ে এটা না বলে যদি বলো সরি আমার দেওয়ার মতো নাই এই জন্য আমরা বলি মাফ করে দাও তাই না বলি না মাফ করে দেন মাফ করে দেন কেমনি বলি মাফ করে দেন এটা কালীমাতা ইয়া হলো না মাফ করেন মাফ করেন এটা কালীমা তাইবা ভালো কথা হলো না ভালো কথা হবে মাফ করে দিন আমার দেওয়ার মতো সংগতি মা আয় সালিয়াল আমার কাছে যখন ফকির মিসকিন আসত তিনি বলতেন আমাদের কাছ থেকে এখন কিছু নাই একটু দোয়া করার আল্লাহ আমাদেরকে দিলে তোমাদের বিচ্ছু নাই ওই সাহাবাই কেরামকে আল্লাহ তালা নবী করিম সাল্লামকে দিয়ে এমন সুন্দর একটা সমাজ গঠন করিয়ে দিলেন মদ্দিনার সমাজ আনসারি এবং মহাজের সাহাবাগন এই সমস্ত সুন্দর সুন্দর শিক্ষাগুলো ওনারা যখন শুনলেন সবগুলো আমল করা শুরু করে দিলেন তাই না আমরা তো শুনি আর বলি আমল কদ্দুল করি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন তাহলে এই যে যে কথা শুনলেন যা কিছু শুনছে খুব আমল করেছে। এই রকম পৃথিবীতে কোন নবীর উন্মত কে পাওয়া যায়নি এত সুন্দর করে নবীর কথা শুনে এবং আমল করা তা আমরা আমাদের মধ্যে ঘটনা তিনি এক সময় তা ইন্দিকে লক্ষ্য করে সাহাবিদের প্রশংসা করে বলছিলেন যে সাহাবিরা কেমন ব্যক্তিত্ব ছিল তোমরা কি জানো তিনি বলেছিলেন মান ক্যস্তানি মান কাদম যারা চাও কাউকে অনুসরণ করতে তাহলে ওদেরকে অনুসরণ করো যারা মরে গেছে সাহাবিদের পরে যখন মেজরিটি সাহাবি মরে গেছেন পরবর্তী পর্যায়ে ওনাদের সংখ্যা কমে আসছে ওই সময় আদিন উপস্থিত তাবি যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলছেন যে কেউ চাও কাউকে অনুসরণ করতে অনুকরণ করতে নবী করিমস্লা পরে বেস্ট এক্সাম্পল হচ্ছে সাহাবিদের মধ্যে এটা তো গ্যারান্টি নাই কিন্তু আমরা যাদেরকে দেখেছি তারা ইমান সহকারে সাহাবিরা মৃত্যু করেছেন তারা ফেতনা থেকে এখন সেইফ আসেন তাই না এখন যারা কবরে আসেন এই মুহূর্তে এখন ওনারা এখনকার আমাদের কবরের কাছে গিয়ে বলবে হায় রে কবরের লোকগুলো তোমরা কত শান্তিতে আসো এই ফেতনা আমরা মোকাবিলা করছি তোমাদের মোকাবিলা করা লাগছে না তো আবদুল্লাহ রাজি আহ বলছেন যে যারা জীবিত আছে এখনো তারা ফেতনায় পড়বে না ফেতনা থেকে এটা কোন নিরাপত্তা নাই গ্যারান্টি নাই কিন্তু যারা মরে গেছেন সাহাবিরা ফিতনা থেকে বেঁচে মরে গেছেন সেফ হয়ে গেছেন। তারা কারা জানো আসহাবু ইকা আসহাবু মুহাম্মীন সাল্লাম তারা হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গী সাথীগণ সাহাবিগণ কেন আফদির উম্মা ছিলেন এই উম্মতের বেস্ট জেনারেশন সর্বোত্তম প্রজন্ম ছিলেন এই উম আবার সাফ কোন খাদ ছিল না তাদের অন্তরের মধ্যে খাটি দিলওয়ালা ইমানদার ছিলেন তারা মা এলমানের দিক থেকে তাদের পরি দিচ্ছিল অনেক গভীর তারা এলেমের দিক থেকে পরিপক্ক ছিলেন তাদের জীবনে কোন টাকাল্লোফ ছিল না অর্থ কি আর্টিফিশিয়ালিটি কৃত্রিমতা অনেক সময় আমরা কৃত্রিমতা করি কৃত্রিমতার অর্থ বুঝছেন যেমন দেখা হলো তো আপনি লোকটারাই বেশি পছন্দ করেন আর দেখা হইলে এখন মেহমান চিন্তা করতেছে তাড়াতাড়ি চলে গেলে ভালো হয় কিন্তু আমরা মনে করেন না যেতে পারবে না থাকতে হবে কি বলেন খুব করে তোড় করতেছেন মনে আসলে কিন্তু এটার নাম হলো কৃত্রিমতা কিন্তু সাহাবিদের মধ্যে এগুলো কিছু ছিল না তারা একদম সাদা দিল কোন দিই নিহি আল্লাহ তাল্লা তাদেরকে বাসাই করেছিলেন আরো সমাজ থেকে আল্লাহর নবীর সঙ্গী হওয়ার জন্য। তার সঙ্গে সাথী হওয়ার জন্য এই লোকগুলোকে আল্লাহ নিজে বাছাই করেছেন বলে তাদের মাধ্যমে যাদের সাহায্য নিয়ে আল্লাহ জমিনের মধ্যে দিনকে কায়ম করে দিয়েছে। দিয়েছেন কাজেই সাবধান তোমরা তাদের ফজিলত তাদের সম্মান ব্যাপারে সবসময় সতর্ক থেক কেউ যেন কখনো সাহাবিদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য না করে কোনো খারাপ ধারণা পোষণ না করে কি কাজ করেছেন কেমনি করেছেন তারা নবী করিম সালামের উত্তম অনুসারী ছিলেন তাদেরকে দেখলে তোমরা বুঝবা যে নবী করিম ইসাল্লা কিভাবে চলেছিলেন সাহাবাদীকে দেখলে সেটা বুঝতে পারবে তাদের তরিকার উপরে থাকো তোমরা আখালাক আচার ব্যবহার চরিত্র গঠন করো এবং তাদের জিন্দগি পড়ে পড়ে সেগুলো থেকে শিখ এই জন্য সাহাবিদের জিন্দিগি পড়া তাদেরকে মহব্বত করা এটা খুব বড় ফজিল কাজ মুস্তাকিমায় মুস্তাকিমায় উপরে প্রতিষ্ঠিত ছিলেন তারা এই রাস্তা থেকে কখনো বক্র এই সাহাবিদেরকে নিয়ে গালিগালাজ করে অনেক লোকজন আছে আবুকার অমরাদের আনুকে গালিগালাজ করেছিলেন রাফেলি শিয়া সম্প্রদায়ের লোকজন তারা মনে করে আবুকর তারা দুঃশন করেছিলেন আলী রাজের আনু সঙ্গে করেছিলেন কখনো নয় নবী করিমে ওনার সবচেয়ে কাছে ছিল তিনি বলেন আমি যদি কাউকে বন্ধু গ্রহণ করতাম তাহলে আবু বন্ধু হিসাবে গ্রহণ করতাম কিন্তু আমার বন্ধু তো আরেকজন তিনি কে আল্লাহ আমার বন্ধুতে জায়গা নেই এই সমস্ত কথা কোন মুসলিম বিশ্বাস করতে পারে যাদেরকে আল্লাহ হেদায়ত থেকে বঞ্চিত করেছেন তারা এগুলো নিয়ে এভাবে চিন্তা করতে পারে তা এই যে আব্দুলা আনু সাহাবিদের পরিচয় তুলে ধরেছেন এই পরিচয়টা আমাদের কাছে তুলে ধরে কোন জিনিস মদিনার সমাজটা কিভাবে তখন তিনি পেয়েছিলেন কত উত্তম সমাজ তৈরি হয়ে গেলায় যে সমাজের প্রত্যেকটি সদস্য অত্যন্ত আদর্শ সদস্য হিসাবে তারা নিজেরা জীবন জীবনযাপন করলেন একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করলেন এবং তারা কখনোই কাউকে কষ্ট দেন দেওয়ার চেষ্টা করেননি সবাই একটা উত্তম সমাজের সদস্য হয়ে গেলেন নবী করিম সাল্লি সাল্লাম মদিনায় আবার একটা সাধারণ এটা তো মুসলমানদের মধ্যে পারস্পরিক কবিরাভিত্তিক একটা চুক্তি করলেন সবাই এক জাতি বানিয়ে দিলেন এছাড়াও তিনি গোটা মদিনার ব্যাপারে আরো কিছু আরেকটি চুক্তি করলেন বা আরেকটি আহ ডিক্লারেশন করলেন চুক্তিনামা করলেন সেটা হলো এই আলমেদিন দুষ্কর্ম না করা ইত্যাদি এবং এখানকার প্রতিবেশীর সঙ্গে কি অপরে ভালো ব্যবহার করা কেউ কাউকে কষ্ট না দেওয়া এগুলো ইত্যাদি সবকিছু মদিনার হারাম তিনি ডিক্লার করলেন যেভাবে মক্কর শরীফের একটা হারাম এরিয়া আছে এর ভিতরে অনেকগুলো কাজ করা যায় না ঠিক মদিনার ক্ষেত্রেও তিনি সেই ডিক্লারেশন করলেন এরপরে তিনি আরেকটি কাজ করলেন সেটা হচ্ছে তারপরে তিনি গেলেন মদিনার মুশেকদের সঙ্গে চুক্তি করতে মদিনায় যারা মুস্রেক ছিল তাদের সঙ্গে তিনি চুক্তি করেছেন প্রথমটা তো মুসলমানদের সঙ্গে ছিল পরে দ্বারা মুসলিম নয় তাদের সঙ্গে তিনি চুক্তি করেছেন ইহুদিদের সঙ্গে তিনি চুক্তি করেছেন সবাইকে মদিনার নাগরিক হিসাবে আরেক লেভেলে গিয়ে তাদের চুক্তি তিনি করেন এবং তিনি সেখানে সবাইকে বললেন যে মোদিনা যদি আক্রান্ত হয়ে যায় মুসলিম কিছু মুসরিক যারা রয়ে গেছে তারা ইহুদি যারা ছিল তারা সবাই মিলে মদিনার ডিফেন্স করবে দুশ্মনের মোকাবিলা করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে না কেউ মোদিনা যদি আক্রমণকারী কোন ব্যক্তি আসে তাদের সঙ্গে সহযোগিতা করবে না নাগরিক হিসাবে সবাইকে তিনি সমান অধিকার দিলেন মোদিনায় কেউ কারো উপরে আঘাত করবে না প্রত্যেকে কল্যাণ করবে ইত্যাদি অনেকগুলো সুন্দর সুন্দর চুক্তি তিনি করেছেন যেহেতু রাইট দিলেন তারা তাদের নিজেদের ভিতরে তাদের কোনো অসুবিধা হয়ে গেলে তারা ফায়সলা করবে এবং তারা নিজেদের মদিনা মুসলমানদের পরে মুশেক ইহুদি তাদের সঙ্গে চুক্তি করে গোটা মদিনার রাষ্ট্রের ভিত্তি কে মজবুত করলেন মদিনাকে তিনি সুরক্ষিত করলেন কারণ যদি শুধু মুসলিমরাই ওনার সঙ্গে থাকে আর যারা মুশ্রেক তখন অমুসলিম রয়ে গেছে ইহুদি সম্প্রদায় আছে তারা যদি এক রাষ্ট্রের হিসাবে মেনে না নেয় তাহলে মদিনার আক্রমণ করার জন্য বহির বহির্শ তাদেরকে ব্যবহার করে ফেলবে তাদের নিরাপত্তা থাকবে না এদিক থেকে তিনি মদিনাকে সুরক্ষিত করে ফেললেন এবং তখন থেকে সমস্ত মদিনার যারা বাসিন্দা আছে সবাই এই মদিনা এক রকমের মানে আনডিক্লার্ড একটা রাষ্ট্র হয়ে গেল গ্রাজুয়ালি সবাই ওই রাষ্ট্রের নাগরিক হয়ে গেলেন সবার নাগরিক অধিকারকে তিনি নিশ্চিত করলেন এরপরে আস্তে আস্তে আল্লাহ বিভিন্ন রকমের মধ্যে ইসলামের আমল বেশি ছিল না ইমানের কথা বেশি ছিল আপনাদের মনে আছে কিনা তাহ রিস আখেরাত আর কানুল ইমান এরপরে নামাজের হুকুম এসেছে মেয়েরাজে দেওয়ার পরে জাকাত আসে নাই তারপরে রোজা আসে নাই এরপরে হালাল হারামের অনেক কিছু মত হারাম হয় নাই এগুলো আস্তে আস্তে মোদিনায় শুরু হচ্ছে তো এসে ইয়া হয়েছে মোদিনায়ামাজ শুরু করে নামাজ পড়ছেন এখন আমরা এই উপলক্ষে আসি আজান তার আজান দেওয়ার ফজিলতটা কি আজান দিলে কি ফায়দাটা আছে। এক স্বাভাবিক ছিলেন আহ হচ্ছে আব্দুর রহমান আবি শাহ তিনি তার পিতা আবি আসাহ থেকে বর্ণনা করেন যে আবু সাহিদ বললেন ইনি আর যে হে আবু শাহ তুমি তো অনেক দূরে উপত্যকায় চলে যাও ছাগলের পাল নিয়ে চরাতে নিয়ে যাও দিন তুমি বাইরে থাকো তুমি তা মুসিদ নবাব নামাজ পড়তে পারো না তুমি একলা পড়তে হয় আমি জানি তুমি সেখানে একলা নামাজ পড়লে আজান দিয়ে দিবা এবং আজানটা খুব জোরে দিবা উঁচু আওয়াজে উমাদা জিনুন ওলা যে মহাজেন আজান দেয় যেখানেই দেয় তার আজান যত দূর যায় যত জিন এবং ইনসান শুনতে পায় এমনকি অন্য কোন জিনিসও কোন বস্তুও শুনে গাছপালা শুনে শোনে পাখালি শোনে সবাই কেমতে দিন তার জন্য সাক্ষী দিবে যে আল্লাহ আমরা সাক্ষী আছি তিনি এভাবে আজান দিতেন তারপরে তিনি বলেন আবু সাহিদ বলেন আমি এই হাজিটি রসুল্লাহ সাল্লা আসালাম থেকে শুনেছি কাজে তুমি যেখানেই যাও এভাবে আজান দিয়ে নামাজ করো আমরা অনেক সময় দেখা যায় যারা মসজিদ কোন ঘরে গিয়েছি কোনো পার্টিতে গিয়েছি কোন মিটিং এ গিয়েছি সেখানে নামাজ পড়বো বা ঘরে নামাজ পড়ি ওই সময় আজান দিয়ে নামাজ পড়াটা কিন্তু অনেক স্বভাবের কাজ এটা আমরা মিস করি অনেক সময় বিভিন্ন গ্যাদারিং এ মিটিংয়ে অনুষ্ঠানে লোকেরা নামাজ পড়ে দেখা যায় কিন্তু শুধু আক্রমণ দিয়ে নামাজ পড়ে আজান দেওয়া হোক এই স্বভাব থেকে কেন বঞ্চিত হবে। এবং কেয়ামতের দিন তাদের গলাটা একটু উঁচু থাকবে সবাই দেখবে এরা মোহাজেন তাদেরকে আল্লাহ একটু উঁচু করে দিয়েছে। তাদের সান বাড়ানোর জন্য আর হচ্ছে এসেছে যে আজান দেওয়ার মধ্যে এবং প্রথম সারিতে প্রথম কাতারে নামাজ পড়ার মধ্যে যে কি পরিমাণ স্বভাব আছে এটা যদি জানতো তাহলে সবাই জোর দিত আমি আজান দেব আমি প্রথম কাতারে যাব। এটা করতে গিয়ে মানে মতো কে কে জায়গা পাবে দেওয়ার জন্য দেখিড মহাজেন আছে সেখানে তাকে ধাক্কা ধাক্কিতে ফেলে দিয়ে নিজের আদান চিন্তা করা ঠিক না যেখানে এরকম নাই ভলেন্টিয়ারলি দেয় এবং আদান দিতে চায় না ওই জায়গায় আদান দেওয়ার জন্য গিয়ে যাওয়া কোনো কোনো সময় কোন কোনো মাহফিলে আমরা যখন থাকি মিটিং এ থাকি আজান কথা বলে না আমি দেয় না আমার অভ্যাস নাই আমার সরম লাগে আমি কোনো দিন ওই জায়গায় যে ব্যক্তি এগিয়ে যাবে তার জন্য এই ফের কথা আর প্রথম কাতারে সবাই একসঙ্গে আসতে এই ক্ষেত্রে কিন্তু আরেকজনের জায়গা দখল করা বা আরেকজনকে সরিয়ে দেওয়া জায়গা না থাকলে ঢুকার চেষ্টা করা ইত্যাদি করা নিষেধ যখন আপনি আসছেন জায়গা আছে তখন চলে যাওয়াটা কিন্তু জায়গা না থাকলে ওখানে কি পীড়া করতে থাকা আজান ধনির পরে মানে যদ্দূর তার আওয়াজ যায় ততটুকুন পর্যন্ত পরিমাণ জায়গা পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় আর তার আদান যতটুকু পর্যন্ত শুনে কোন শুকনা বস্তু অথবা তাজা বস্তু তাজা গাছপালা ঘাস মানুষ পাখি জানোয়ার জেন ইনসান অথবা পাথর কাঠের শুকনা জিনিস প্লাস্টিকের বোতল পরে আছে এগুলো সবগুলো তার জন্য সাক্ষী দেবে কেমন দিন আর কেহ এসেছে যে ব্যক্তি এক নাগারে বারো বছর দিনের আজানের বিনিময়ে তিনি সাতটি করে নাকি পানি কুল্লি এক আমা আর প্রত্যেক একামাতের বিনিময়ে তিরিশটি করে নেকি পান আরেক হাজি এসেছেন আল ইমাম উদিন হচ্ছেন জামিন ইমাম ইমান ইমামের গ্যারান্টি ঠিক মতো নামাজের মধ্যে থাকা এবং নামাজ পড়ানোর আমানত রক্ষা করা ইমানের অনেক বড় জিম্মদারি আছে ইমামের আর মহাদ মহতামান মহাজ হওয়া লাগবে কারণ মহাজান টাইম অনুযায়ী আজান দেবে যদি টাইম এর আগে আজান দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে ইফতারি উল্টা উল্টাপাল্টা হয়ে যাবে কাজেই তার মধ্যে আল্লাহা ইমামদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করেন আর মু আল্লাহ মাফ করে দেন কারণ ইমামকে হেদায়ত দিলে তো লোকেরা কিছু হেদায়ত পাবে আর ইমামদি হেদায় থেকে বঞ্চিত হয়ে যায় লোকেরা বঞ্চিত হয়ে যাবে আর কিন্তু তিনি যে নিয়মিত আদান দিচ্ছেন এই কারণে আল্লাহ করে যায় তিনি সামিল করেন আল্লাহ অমর রাহু বলেছেন লাউ কোন আদান মাল খেলাফাত আদান তিনি বললেন খেলাফাতের দায়িত্ব পালন করা ঝামেলা কারণে পারি না না হলে যদি আমার খেলাফাতে দায়িত্ব না থাকতো আমি সবসময় মহাজের আজান যত দূর যায় ততটুকুন পরিমাণ তার গুনা মাফ করে দেওয়া হয় আর তাকে তার আদানের এই সুন্দর আমলের সাক্ষী দেবে আমাদের দিন যারাই তার আদান শুনবে যা কিছু বস্তু ব্যক্তি প্রাণী যা কিছু শুনে শুকনা মৃত অথবা তাজা সবকিছু তার জন্য আল্লাহ কাছে আমাদের দিন সাক্ষী দেবে